বাংলা মানবতা সমাধান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 আমরা মসজিদের নির্মাণ সংক্রান্ত ফজিলতার দু একটা হাদিস আমরা শুনি মসজিদ তৈরি করা আল্লাহ তালা কত পছন্দ করেন এর কত মর্যাদা আপনারা অনেকেই হাদিস শুনেছেন রসল্লাহ সাল্লসলামী সাদ করেছেন মান বান আলিল্লাহি মসজিদান বান ফিল বাইতান্না যে ব্যক্তি আল্লাহ তালার জন্য মসজিদ বানায় আল্লাহ তাল্লা তার জন্য জান্নাতে ঘর বানান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 নিজেদের নাম পর্যন্ত ঢুকিয়ে দেয় অমুকের পিতার নাম দাদার নামই করে নাহলে দেবে না তো এগুলো আসলে অ্যাভয়েড করা উচিত লীল আল্লাহ তালার জন্য যদি বানায় তাহলে মসজিদ নির্মাণ করার মধ্যে বানানোর মধ্যে করে দেওয়ার মধ্যে বিরাট সুযোগ যে আপনার জন্য জান্নাতে ঘর তৈরি হচ্ছে কত বড় নিয়ামত আর কি হাদিসে এসেছে আব্দে হুন্নাফি কবরিহি বাদ মা সাত ধরনের লোক তাদের দুনিয়ার মধ্যে তাদের যা যা কন্টিনিউ করে সবাব পেতে থাকে মৌতের পরে কবরে গিয়েও তাদের আমল শেষ হয় না আমল চলতে থাকে সাদাখায় জারিয়ার মতো তাদের সবাব পৌঁছতে থাকে আমরা সাদাখা জারিয়ার কথা শুনেছি আরেকটা হাদিসে তিনটা জিনিসের কথা শুনেছি সেটা হচ্ছে কেউ যদি মরে যায় সমস্ত আমল তার বন্ধ হয়ে যায় সালাফ। সদাকাতিন জারিয়া আউ এলমিন ইন্তফাউ বিহি আওয়ালাদ সোল্হিয়াহু সেখানে তিনটার কথা আছে মৃত্যুর পরে সদাক্কা জারিয়ার সবাব আর এলমের কাজ করে গেলে সেটার সবাব আর নেক্সট সন্তান রেখে গেলে তারা যখন দোয়া করে সেটার সবাব মাইতের জন্য কবরে পৌঁছতে থাকে এটা তিন শ্রেণীর আমলের কথা বলা আছে কিন্তু আজকে যে হাদিসে এখন শুনবো আমরা সেখানে সাতটি আমলের কথা এসেছে আসলে সদাক্কা জারিয়াকে একটু ভাগ করা যাবে মোর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 পেতে থাকবেন আহ্বান মসজিদ আন অথবা মসজিদ বানিয়ে গেল কতদিন লোকেরা এই মসজিদের নামাজ পড়তে থাকবে পড়তে থাকবে আউয়ার রাফা মো সাফ অথবা একটি মো সাফের ওয়ারিশ বানিয়ে গেল মো সাপ বলতে কোরআন শরীফের লিখিত কপি তিনি বললেন যে মো সাপ যদি কেউ কাউকে বানিয়ে যায় অর্থাৎ তখনকার জামানায় কোরআন ছাপা হতো না হাতে লেখা হতো এবং এটাকে তো এত সচরাচর অ্যাভেলেবল ছিল না হাতে লিখে লেখে একটা কপি পাওয়া কোরআনের মো সাপের ওটা অনেক বড় কথা তো কেউ যদি কাউকে মোছাপের কপি দিয়ে দেয় আজকেও কেউ যদি কোরআনের কপি মো বিতরণ করেন মানুষকে পড়ার জন্য সাপ্লাই করেন যেভাবে কোনো কোন জায়গায় দেওয়া হয় অনেকেই কোরআনের বিনামূল্যে বিতরণ করেন মোশাপ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 সাবটাইটেল সেটা হচ্ছে মসজিদে যাওয়ার ফজিলটা কত মসজিদে যাওয়ার মধ্যে আছে গিয়ে নামাজ পড়বেন তার আগে যাত্রার মধ্যেই অনেক স্বভাব পেয়ে যাচ্ছেন আপনি এই ব্যাপারে হাজিদগুলো আমরা শুনি এখন রসুল্লাহ সাল আলাম ইদা ততাহরাজু সুম্মা মসজিদা কেতাবলাহ কাতু কাতিনুহা ইলাল আহমদে হাদিস বর্ণিত হয়েছে এবং হাদিসি সহিয়া এ হাদিসে রসুল্লাহ সাল্লামে সাদ করেন কোনো লোক যখন উজু করে ঘরে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 মসজিদের ফজিরত সম্পর্কে কন্টিনিউ করবে আবিল্লাহ আসসালাম আলাইকুম রহমতুল্লাহাত যে কোনো জায়গায় জানতে অজান্তে ছোট বড় ভুল হতে পারে যারা লজ্জিত জান্নাতের দরজা খুলে দেই ता जानते होले, देखुन, तौबा व मालिक रजियाल्लाहू अनहू बोल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 আজ সন্ধ্যা ছটায় সম্প্রচার দুপুর বারোটায় বাংলাদেশে বাংলায় আসসালাম আলাইকুম রহমতুল্লাহ দর্শক মন্ডলী আমরা মসজিদের ফজিরত সম্পর্কে হাজির শুনছিলাম বিশেষ করে মসজিদের দিকে যাওয়ার দিকে যে স্বভাবটা হয়ে যায় এটাও যে একটা বড় নেল এই বিষয়ে আমরা আরেকটি হাদিস শুনি ওসমান রাজিউল্লা আনু বর্ণনা করেন্লাহি সাহু আলহ সালামাকুল মান্তাগুল্লাহ ইমামুদাম্বু হাদিস খোদাই মতে বর্ণিত হয়েছে এবং হাদিস যে ব্যক্তি ঘরেই অজু করে নিল এবং খুব ভালো করে উজু করল এহতমামের সাথে রাজু করল তারপরে মসজিদের দিকে হেঁটে চলে গেল এবং ইমামের সঙ্গে জামাতি নামাজ আদায় করল আল্লাহ তালা তার গুণগুলোকে মাফ করে দিলেন পরের হাদিস আবু হরাই রাজিআল্লাহ অনুপরণা করেন কসুল্লাহ সাল আলহি ও সাল্লাম রসুল্লাহ সাল্লি সাল্লাম সাদ করলেন লাহাদুকুম ফাইয়ুহিন উদু আহু ফাইস বেগহু জিদ ই তাবাসবাসি কামাই তাবাসবাস আহ এবে এ হাদিস মতে বর্ণিত হয়েছে এবং হাদিস যে তোমাদের কেউ যখন উজু করে ঘরে সুন্দর করে উজু করে খুব ভালো করে উজু করে নেয় এবং মসজিদের দিকে আসে শুধু নামাজের উদ্দেশ্যেই অন্য কোনো মতলবে আসে না নামাজ জামাতে পড়বে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 আল্লাহ তালা যখন কোন মুসল্লি এই খালেস নিয়েতে মসজিদে নামাজ পড়তে যায় আল্লাহ তালা এত হাসি খুশি সহকারে তাকে ওয়েলকাম করে এত খুশি হয়ে যান কি ধরনের মর্যাদা এই ঘরওয়ালা খুশি হচ্ছেন আপনার আসার কারণে সেই ঘরওয়ালা হচ্ছেন আল্লাহ আপনি বাঈতুল্লাহতে এসেছেন আল্লাহর ঘরে এসেছেন আল্লাহ তালা আপনার আসার কারণে অত্যন্ত খুশি আরেকটি হাজি আলীব না বিতলাদাল বর্ণনা করেন আন্দা রাসবাকুল ফিল্মী আবু এবং বাজার বর্ণনা করেছেন এবং হাদিস বলেছেন এই হাদিস রসুল্লাশাত করেছেন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 আর ঘরে না গিয়ে বসে যদি ওখানে কিছু সময় কাটাতে পারেন তাহলে এই লোকের প্রত্যেকটি কদম দেওয়া প্রত্যেকটি পদক্ষেপ তার গুণাগুলোকে এমনভাবে ধুয়ে মুছে সাফ করে দেয় যেমন নাকি কোনো পানি দিয়ে ওয়াশ করা হয়ে গেল মসজিদে যাওয়া গুনা মাফ হওয়ার জন্য একটি বিরাট কারণ হয়ে দাঁড়ায় আবু হরাই রাদি আল্লাহ তালু বলেছেন আরেকটা হাদিখে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 এত ফজিলতের পরেও অলস হয়ে লোকেরা ঘরে বসে বসে নামাজ পড়বে আমাদের মুসলমানদের মধ্যে তো অনেক লোক বেনামাজি আছেই কিছু লোক নামাজি যারা আছেন তাদের মধ্যেও একটা বড়ো সংখ্যক লোক ঘরে নামাজ পড়াকে স্বাভাবিক মনে করেন মসজিদে যাওয়াটাকে গেলে ভালো আর কি তো না গেলে কি ক্ষতিগ্রস্ত হচ্ছে কি পরিমাণ সবাব মিস করছি কি পরিমাণ গুণা মাফ হচ্ছে এটাকে আমরা খেয়াল করে দেখেছি যারা বেশি বেশি করে মসজিদে যায় কি অন্ধকার রাত হলেও কিছু দেখা যায় না রাস্তাঘাট অথবা কিছুটা বৃষ্টিবাদল তুফান অন্তকার। আলো নেই ইলেকট্রিসিটি চলে গেছে লাইট চলে গেছে শহরে বন্দরে অন্ধকার হয়ে গেছে এই সমস্ত অবস্থায় ও যারা মসজিদে যায় হেঁটে যায় এবং তারা মিস করে না এই অন্ধকারে মসজিদে যাওয়ার কারণে হে নবী আপনি তাদেরকে সুসংবাদ দেন কেয়ামতের দিন আল্লাহ তালা তাদেরকে পূর্ণাঙ্গ নূর দান করবেন কেমতের দিন আমাদের নূর লাগবে আলো লাগবে যে আলো দিয়ে আমরা অন্ধকার সেরাত পাড়ি দেবো যেটাকে বাংলায় পুল সেরাত বলা হয় সেই পুলসেরাত কিন্তু অন্ধকার সেরাত অন্ধকার অন্ধকার পাড়ি জন্য আলো লাগবে করমসড়ে বেশি কথা আছে মোমেনদেরকে আলো দেওয়া হবে মোনাফেকদের আলো নিবে যাবে তখন তারা নিচে জাহান নামে পড়ে যাবে সেই জন্য আমাদের আলো যাতে না নিবে এই জন্য বেশি বেশি করে মাস্ত্রিদে যেতে হবে এ অবস্থায় কি আমরা ঘরে নামাজ পড়বো পাশ মাস্ত্রিদের জামাত বাদ দিয়ে ফেলবো কিছু লোক একেবারেই বেপরোয়া অথচ নবী করিম সাল্লাম কি বলেছেন ফরজ নামাজগুলো জামাতে না পড়লে তিনি তাদের কি ঘরের মধ্যে রেখে আগুন জ্বালিয়ে দিতে চেয়েছেন বাড়ি ঘর সহ তাদেরকে পুড়ে মারার জন্য মনে চাইছে কিন্তু করেননি তিনি সেটা এত গুরুত্ব এসেছে জামাতের মসজিদে যাওয়ার ফজিলতার আমল চলতেছে আর একটু হাদিস আছে তিন ধরনের লোককে আল্লাহ তালা গ্যারান্টি দিয়েছেন তাদের নিরাপত্তা দায়িত্ব নিয়েছেন তাদের আল্লাহ আল্লাহতালা দায়িত্ব নিয়েছেন যদি বেঁচে থাকেন হায়ার থাকে তাহলে আল্লাহতালা রেজেক দেবেন এবং স্বাবলম্বী করে দেবেন আর যদি মরে যান এই লোকগুলো তাহলে আল্লাহতালা তাদেরকে জাননাতে ঢুকাবেন বেঁচে থাকলে আল্লাহ তালার রেজেক পাবেন এবং স্বাবলম্বী হবেন এবং আল্লাহ তাদের হেফাজত করবেন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 যে ব্যক্তি মসজিদের দিকে বেরিয়ে এসেছেন মসজিদের দিকে রওনা হয়ে গেছেন আল্লাহ তালা তার দায়িত্ব গ্রহণ করেছেন আর তিন নম্বর হচ্ছে মান খারা জাফি সাবিল্লা ফাহ মিনা আল্লাহ যে ব্যক্তি আল্লাহর আস্তায় বের হয়েছে আল্লাহর আস্তা জেহাদের জন্য আল্লাহ রাস্তায় জিম্মাদারি পালন করার জন্য বের হয়েছে সে ব্যক্তির জিম্মাদারিও আল্লাহ তালা গ্রহণ করেছেন হাদিসি আবু দাউদ এবং ইবনে আব্বানে বর্ণিত হয়েছে এবং হাদিস মহাদিস দৃষ্টিতে সাহাইয়া তাহলে আমরা দেখছি হাদিসের মধ্যে কি পরিমাণ মসজিদে যাওয়ার এত ফজিলত আল্লাহ দান করেছেন দর্শক মন্ডলী আমাদের এসেছে দেখি আপনাদের কোনো কোনাইকুম সালামতুল্লাহ আমার প্রশ্ন হলো যে সাত প্রকার ব্যক্তি কালকে আমাদের আরসের ছায় স্থান পাবে তার মধ্যে এক প্রকার হচ্ছে যার অন্তরটা মসজিদের সঙ্গে আবদ্ধ থাকে এখন কিছু ব্যবসায়ী আছে কিছু মানুষ আছে সংখ্যায় কম তারা মসজিদে আসা সুযোগ পায় না তাদের ব্যবসার জন্য তারা হাটে বাজারেই পড়ে নেয় তো এমন তারা কি ওই আরশের ছায় স্থান পাবে আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে মানে কিছু কিছু মানুষ দেখা যায় মুসলিমদের মধ্যে যে তারা মসজিদের মধ্যে দিনের আলোচনা করছে প্লাস সেখানেই থাকা খাওয়ার সমস্ত কিছুর ব্যবস্থা আছে তারা মসজিদের মধ্যেই দিনের তালিম নিয়ে আলোচনা করে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 মধ্যে তারা ইঙ্গিত রয়েছে আর যেটা বলেছেন যে মসজিদে কিছু লোক থাকা খাওয়া করেন দিনই তালিমে করেন এটা কতটুকু ঠিক ওয়েল বিষয়টা কিছুটা একেবারে কট্টরভাবে নিষেধ এমন হয়তো বা নয় যদি তারা মুসল্লিদেরকে তাদের এবাদতে বাধা না দেন কোন ডিস্টার্ব না করেন সেই হিসাবে সরাসরি করার এবং হাজি সে ব্যাপারে আপত্তি রয়েছে এমনটা প্রমাণ করা যাচ্ছে না জি যদি জাতীয় তাবিজ দেয় তাহলে তো নামাজ পড়া ঠিক হবে না আর শেরেক ছাড়া যদি দেয় এই ব্যাপারে হবে না এরকম ফতি দেওয়া যাবে না তবে যেহেতু নবী করিম সাল্লি সাল্লাম তাবিজ দেননি এটা অ্যাভয়েড করার জন্য চেষ্টা করা উচিত আর তারপরেও সেরেক না করলে একটু পার্থক্য আছে সেরেক লেখা সেরেক নেওয়া সেরেক দেওয়া এনিথিং এটা অনেক বড় অপরাধ বাকিটা কিছুটা লঘু এই জন্য যদি শেরেক না লেখেন তাহলে নামাজ আপনার হয়ে যাবে কিন্তু হয়তো উত্তম তরিকায় হলো না যেমন কোনো বেদাতে লোকের পেছনে নামাজ হবে কি হবে না শেখবিন বাজ রহমতুল্লাহ ফতুয়া দিয়েছেন যে যদি ওই ব্যক্তি শেরেকের কোনো কর্মে থাকে বেদাতটা শেরেকের পর্যায়ে যায় তাহলে নামাজ হবে না করা যাবে না ওই মসজিদে আর যদি শেরেক করে না কিন্তু বেদাত সোগড়া ছোটোখাটো বেদাতে লিপ্ত থাকে নামাজ হয়ে যাবে তবে উত্তম হলো যে অন্য কোন কাছে যদি মসজিদ থাকে যেখানে ছোটোখাটো বেদাত করে না ইমাম তার পিছনে নামাজ পড়াটা হচ্ছে উত্তম কিন্তু যদি কেউ পড়ে ফেলে হয়ে যাবে কিন্তু সেরেকওয়ালা ইমামের পিছনে নামাজ হবে না ছেলেকের ব্যাপারে কোনো কম্প্রোমাইজ নাই ছোটোখরের বেদায়তের ব্যাপারে এটা উত্তম নয় অ্যাভয়েড করা ভালো তারপরেও নামাজ হয়ে যাবে পল্লাহু আলম আমরা এই সেশনের এখানে এই সমাপ্তি টানছি ইনশাআল্লাহ আমাদের মসজিদ সংক্রান্ত আলোচনা শেষ হয়নি আমাদের পরবর্তী সেশন আর যে এক সেশন চলবে শোনার আমন্ত্রণ থাকলো وبالله توفيق السلام عليكم ورحمة الله وبركاته <تصفيق>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 शांति जन्लामे अवदान समाज शांति प्रतिष्ठा इसलमाम आज रत साढ़े आठ टाइम सम्प्रचार सकाल सारे टेष्टिंग